আনাস রদিল্লাহ তু আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন মক্কার অদূরে মাররাজ জাহারান নামক স্থানে আমরা একটি খরগোশ তাড়া করলাম লোকেরা সেটার পেছনে ধাওয়া করে ক্লান্ত হয়ে পড়ল অবশেষে আমি সেটাকে পেয়ে গেলাম এবং ধরে আবুতলাহা রদিল্লাহ তাল্লাহ্ন নিকট নিয়ে গেলাম আমি সেটাকে জবেশ করে তার পাছা অথবা রাবি বলেন দু উরু রাসুল্লাহ সাল্লাহ আল্লামের খেদমতে পাঠালাম সুবা রহমতুল্লা আলাহি বলেন দুটি উরুই এতে কোনো সন্দেহ নেই তখন নাবি সাল্লাহু আলি সাল্লাম তা গ্রহণ করেছিলেন রাবি বলেন আমি সুবর রহমতুল্লা আলহীকে জিজ্ঞেস করলাম তিনি কি তা খেয়েছিলেন তিনি বললেন হ্যাঁ খেয়েছিলেন অতপর তিনি বললেন নবিসাল্লাহ সাল্লাম তা গ্রহণ করেছিলেন